বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প ফার্স্ট ক্লাস কামরা রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দীপ গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় উনিশশো একাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে রঞ্জন কুণ্ডু পুলকেশ সরকার এবং মেজর ড্যাভন শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা আগের আমলের ফার্স্ট ক্লাস জানি ট্রেনের মধ্যে ঢুকে পড়তো যাদের পুরনো ট্রেনে চড়ার অভিজ্ঞতা আছে সেই সব ভাগ্যবান যাত্রী এমন একটি কামরা পেলে মনে করত হাতে চাঁদ পেয়েছে রঞ্জন রঞ্জনবু ঠিক তেমনই বোধ করলেন গাড়িতে উঠে প্রথমে তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারেননি এই ধরনের কামরায় শেষ কবে তিনি চোড়েছেন। তা আর মনে নেই পয়সাওয়ালা বাপের ছেলে তাই ফার্স্ট ক্লাসে চড়ার অভ্যেস ছেলেবেলা থেকেই একক কামরা উঠে গিয়ে যখন ছয় কামরা বিশিষ্ট করিডর ট্রেন চালু হলো। তখন রঞ্জনবাবু বুঝলেন আর একটা আরামের জিনিস দেশ থেকে উঠে গেল গত কয়েক বছর থেকেই এই জিনিসটা লক্ষ্য করে আসছেন তিনি বাপের ছিল বইক গাড়ি পিছনের সিটে হয়ে পা ছড়িয়ে বসে কত বেরিয়েছেন সে গাড়িতে তারপর এলো ফিয়াট অ্যাম্বাসেডারের যুগ আরামের শেষ ব্রিটিশ আমলে টেলিফোন তুললে মহিলা অপারেটর বলতেন্লিজ তারপর নম্বর চাইলেই লাইন পাওয়া যেত নিমেশের মধ্যে আর এখন ডায়াল করতে করতে তর্জনী ডগায় কড়া পড়ে যায় সমস্ত কলকাতা শহর থেকেই যেন আরাম জিনিসটা ক্রমশ লোপ পেয়ে যাচ্ছে ট্রামে বাসে তাঁকে চড়তে হয়নি কোনোদিন কিন্তু মোটর গাড়িতেই বা কি সুখ আছে ট্রাফিক জামে ঠেলায় প্রাণ হাঁপিয়ে ওঠে গাড্ডায় গাড়ি পড়লে শরীরের হাড় আলগা হয়ে আসে রঞ্জনবাবুর মতে এসবই আসলে দেশ স্বাধীন হওয়ার ফল সাহেবদের আমলে এমন মোটেই ছিল না। তখন সত্যি একটা সভ্য সভ্য দেশের শহর বলে মনে হতো রঞ্জনবাবু বছর তিনেক আগে ছ মাস কাটিয়ে এসেছেন লন্ডন শহরে সাহেবরা বাঁচতে জানে সুনিয়ন্ত্রিত জীবনের মূল্য জানে সিভিক সেন্স কাকে বলে জানে ঘড়ির কাঁটার মতো লন্ডন টিউবের গতিবিধি দেখলে স্তম্ভিত হতে হয় আর যেমন মাটির নিচে তেমনই মাটির উপরে কলাবাজি নেই কন্ডাক্টারের হুঙ্কার আর বাসের গায়ে চাপড় নেই ওদের বাস তো একদিকে হয়ে চলে না যে মনে হবে বুঝি উল্টে পড়ল বন্ধু মহলে রঞ্জনবাবুর উগ্র সাহেব প্রীতি একটা প্রধান আলোচনার বিষয় ঠাট্টারও বটে আর সেই কারণেই হয়তো রঞ্জন বাবুর বন্ধু সংখ্যা ক্রমে কমে এসেছে শহরে যেখানে সাহেব প্রায় দেখা যায় না বললেই চলে সেখানে অনবরত সাহেব এবার সাহেবী আমলের গুণকীর্তন কটা লোক বরদাস্ত করতে পারে পুলকের সরকার ছেলেবেলার বন্ধু তাই তিনি এখনো টিকে আছেন কিন্তু তিনিও সুযোগ পেলে বিদ্রুপ করতে ছাড়েন না বলেন তোমার এদেশে ভুল হয়েছে তোমার জাতীয় সঙ্গীত হলো রঞ্জন বাবু উত্তর দিতে ছাড়েন না যাদের যেটা গুণ সেটা অ্যাডমায়ার না করাটা অত্যন্ত সংকীর্ণ মনের পরিচয় বাঙালিরা কলকাতা নিয়ে বড়াই করে আরে বাবা কলকাতা শহরের যেটা আসল বিউটি সেই ময়দান তো সাহেবদেরই তৈরি শহরের যা কিছু ভালো সে তো তারাই করে দিয়ে গেছে শ্যামবাজার বাগবাজার ভবানীপুরকে তো তুমি সুন্দর বলতে পারো না তবে এটাও ঠিক যে ভালোগুলো আর ভালো থাকবে না বেশি দিন আর তার জন্য দায়ী হবে এই নেটিভ বাঙালি দায়ী মধ্যপ্রদেশের রায়পুর শহরে দুই বন্ধুতে গিয়েছিল ছুটি কাটাতে রঞ্জন কুণ্ডু রায়পুরে দুজনের কমন ফ্রেন্ড মহিত বোসের সঙ্গে এক হপ্তা কাটিয়ে গাড়িতে করে বস্তারের অরণ্য অঞ্চল ঘুরে দেখে দুজনের সঙ্গে কলকাতা ফেরার কথা ছিল পুলকেশবাবু একবার বলেছিলেন ভিলাইতে তার এক খুর্তুতো ভাইয়ের সঙ্গে দুদিন কাটিয়ে ফিরবেন কিন্তু রঞ্জন বাবু রাজি হলেন না বললেন এসেছি এক একসঙ্গে ফিরব একসঙ্গে একা ট্রাভেল করতে ভালো লাগে না ভাই শেষ পর্যন্ত স্টেশনে গিয়ে বাবুকে থেকেই যেতে হলো। ভিলাই রায়পুর থেকে মাত্র মাইল দশেক বাবু আসতে পারবেন না জেনে খুঁড়্তুতো ভাই সশরীরে এসে হাজির হলেন দাদাকে বগল দাবা করে নিয়ে যাওয়ার জন্য ভিলাইয়ের বাঙালিরা বিসর্জন নাটক মঞ্চস্থ করবে পূজয়। পুলকেশ বাবুর থিয়েটারের নেশা ভাইয়ের অনুরোধ তিনি যদি গিয়ে নির্দেশনার ব্যাপারে একটু সাহায্য করেন পুলকেশ বাবু আর না করতে পারলেন না রঞ্জনবাবু হয়তো খুবই মুশরে পড়তেন কিন্তু পুরনো ফার্স্ট ক্লাস কামরাটি দেখে তিনি এতই বিস্মিত ও পুলকিত হলেন যে বন্ধুর অভাবটা আর অত তীব্রভাবে অনুভব করলেন না আশ্চর্য এই যে সেকালের হলেও কামরার অবস্থা দিব্যি ছিমছাম সবকটি আলুরি বাল্ব রয়েছে পাখাগুলো চলে কোথাও ছেঁড়া নেই বাথরুমটিও পরিপাটি আর বড় কথা হচ্ছে ফো বার্থ কামড়ায় রঞ্জন কুন্ডু আর পুলকের সরকার ছাড়া আপাতত আর কেউ যাত্রী নেই বাবু খোঁজ নিয়ে জানালেন তুমি অনেকবার বলেছি আফসোস এই যে এতে ট্রাভেল করার সুযোগ পেয়েও নিতে পারলে না বন্ধু হেসে বললো হয়তো দেখবে কেলনারের লোক এসে তোমার ডিনারের অর্ডার নিয়ে গেল ওটা বলে আবার মন খারাপ করে দিও না বললেন রঞ্জন বাবু। ট্রেনে খাওয়ার কথা ভাবতে গেলে এখন কান্না আসে আমাদের ছেলেবেলায় ক্যালডারের লাঞ্চ আর ডিনারের জন্য আমরা মুখিয়ে থাকতাম বাবু অভিষিক বন্ধুর বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে এসেছেন টিফিন ক্যারিয়ারে ভরে রেলের থালিতে তার আদৌ রুচি নেই थारम बोम्बे मेल छड़े दिलकेश्क गाड़ी छाड़ा पर रंजन बाबू मिनिट खान शुद्ध कमरार मध्य पाइचारि कर হাঁটা চলে না এক স্টেশন এলে প্ল্যাটফর্মে নেমে পাইচারি করা যায় তাছাড়া সারা রাস্তা অনড় অবস্থা কিছুক্ষণ হাঁটার পর কোন সিটটা দখল করবেন এই নিয়ে একটু চিন্তা করে শেষে রায়পুরের প্ল্যাটফর্মের দিকের সিটটায় বসে স্যুটকেস থেকে একটা বালিশ ও একটা ডিটেকটিভ বই বার করে শুয়ে পড়লেন রঞ্জনবাবু এখন বিকেল সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে যাবে একটুক্ষণের মধ্যেই তবে বই পড়া বন্ধ করার প্রয়োজন নেই কারণ মাথার পিছনে রিডিং লাইট আছে এবং সেটা জলে নটায় রায়গড় বেরোনোর পর থেকে। একটা ঘুমের আমেজ অনুভব করলেন রঞ্জনবাবু বিলাসপুরের লোক এসেছিল ডিনার এর অর্ডার নিতে রঞ্জনবাবু স্বভাবতই তাকে না করে দিয়েছেন এবারে টিফিন ক্যারিয়ার খাওয়াটা সেরে নীল লাইট ছাড়া আর সবকটা আলো নিভিয়ে দিয়ে রঞ্জনবাবু বেঞ্চিতে গা এলিয়ে দিলেন দেওয়া মনে পড়লো রাউর কেল্লায় যাত্রী ঢুকবে ঘরে আজকাল করিডোর ট্রেনে ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী উঠলে কন্ডাক্টার গাড়ি ব্যবস্থা করে দেয় পুরনো গাড়িতে তাকেই উঠে দরজা খুলতে হবে আর এমন কিছু মাঝরাত্রি নয় তো রাউর কেল্লা আসে বোধ হয় সাড়ে দশটা নাগাদ চিন্তার কোন কারণ নেই বেদম বেগে ছুটে চলেছে বোম্বাই মেল কামরার দোলানিতে কারুর কারুর ভালো ঘুম হয় না কিন্তু রঞ্জন লুকিয়ে থাকে তাই ট্রেনের দোলানিতে ঘুম পাওয়াটা মোটেই অস্বাভাবিক নয় ছেলেবেলায় ফার্স্ট ক্লাসে কেলনারের চিকেন কারি আর কাস্টার্ড मधुर स्मंथन करते करते रंजन बाबू निद्रा सागर तलिए गल स रेडियो मिर्ची नाइनटीट पॉइंट 98.3 FM एम एट सनडे 98.3 रंजन पुरनोम ट्रेन कमर एकाई जा शुरू कर राउरकल्ल ट्रेने कथा ट्रेन दोलानी रंजन बाबू घुमे पड़ल घुम ट भांगलो खोला जानलार बैरे वाल डुने स्टेशन प्लाटफर्मेर लम्पोस्ट थे तैसा भा कमर ढुके निजे शर ও মেঝের খানিকটা অংশ পড়েছে কি আশ্চর্য অপরিবর্তনশীল এই স্টেশনের ডাক মনে হয় একই লোক ভারতবর্ষের স্টেশনে ঠিক একই ভাবে ডেকে চলেছে আবহমান কাল থেকে জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখতে পেলেন না রঞ্জনবাবু রাউর কেলনা তো নামটা মনে পড়তেই রঞ্জন বাবুর চোখ গেল বেঞ্চির বিপরীত দিকে একটা টুং টুং আওয়াজ কানে এসেছিল ঘুমটা ভাঙা মাত্র এবার আবছা নীল আলোই দেখলেন একটি লোক বসে আছে বেঞ্চিতে তার সামনে দুটো বোতল ও একটি কেলাস। গেলাসে পানীয় ঢাললেন ভদ্রলোক এইমাত্র এবার সেই পানীয় চলে গেল তার মুখের দিকে রঞ্জন বাবু আগন্তুকের দিকে চেয়ে দেখলেন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে একটা বেশ তাগড়াই গোফ রয়েছে ভদ্রলোকের সেটা বোঝা যায় পরনের শার্ট ও প্যান্ট তবে নীল আলোতে তাদের রং বোঝা মুশকিল রঞ্জন রঞ্জনবাবুকে নড়াচড়া করতে দেখেই বোধ হয় আগন্তুক তার সম্বন্ধে হঠাৎ হয়ে মদের গন্ধ পাচ্ছেন বাবু। তার নিজের ওসব সব পদভ্যেস নেই কিন্তু চেনাশোনার মধ্যে অনেকেই ড্রিঙ্ক করে পাটি টাটিতেও যেতে হয় তাকে কাজেই কোন পানীয়ের কি গন্ধ সেটা মোটামুটি জানা আছে ইনি খাচ্ছেন সোজা রঞ্জনবাবুর দিকে মুখ করে ঘর ঘরে গলায় হাক দিয়ে উঠলেন ভদ্রলোক গলা এবং উচ্চারণ শুনে রঞ্জনবাবুর বুঝতে বাকি রইল না যে যিনি উঠেছেন তিনি হচ্ছেন সাহেব এ গলার দানাই আলাদা আবার হাঁক দিয়ে উঠলেন অন্ধকারে বসা সাহেবটি निशा आर की थाकते बारे? की बोलते मानाई बटेब सहजात्री एका थे এবার রঞ্জনবাবু বুঝলেন যে সাহেবের নেশাটা বেশ ভালো মতো হয়েছে আমরা দুজনেই থাকবো এখানে তাতে ক্ষতিটা কি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ট্রেনের ভোঁ শোনা গেল আর পর মুহূর্তেই একটা ঝাঁকুনি দিয়ে बोम्बे मेल आरो रिल रंजन बाबू आर चुखे स्टेशन नाम देखे निले चक्रधर पुरी बटे एन घरे নীল নাইট লাইট ছাড়া আর কোনো আলো নেই সাহেবটিকে একটু ভালো করে দেখার জন্য এবং হাত বাড়িয়েছিলেন কিন্তু সাহেবের হুঙ্কার তাকে নিরস্ত করল যাই হোক এতক্ষণে রঞ্জনবাবুর চোখ অন্ধকারে শয়ে গেছে मुख अपेक्षाकृत स्पष्ट गफ जोड़ा टाइम आगे चो चोखो कोटोरे बसा नील आलोते गाय रंग भारी मन हमथार चूर सोन सदा से बोझार उपाय नहीं ব্রিটিশ আমলে এই জিনিস ঘটেছে এই গল্প রঞ্জনবাবু শুনেছেন সময় যে বিশ্বাস হয়েছে তা নয় সাহেবদের সম্বন্ধে অনেক মিথ্যে অপবাদ রুটিয়েছে বাঙালিরা আর যদি সত্যিই হয়ে থাকে সেসব সাহেব নিশ্চয়ই খুব নিম্ন স্তরে ভদ্র সাহেব সভ্য সাহেব যারা তারা ভারতীয়দের সঙ্গে এ ধরনের ব্যবহার কখনোই করতে পারে না রঞ্জন বাবুর বিস্ময়ের ভাবটা কেটে গেছে তবে এখনো ধৈর্য চ্যুতি হয়নি মাতালের ব্যাপারে ধৈর্য হারা হলে চলে না সুস্থ অবস্থায় এ সাহেব কখনোই এই ধরনের কথাবার্তা বলতে পারত রঞ্জনু সংযত ভাবে বললেন তুমি যেভাবে কথা বলছ সেরকম কিন্তু আর কোনো সাহেব বলে না ভারতবর্ষ আজ বছর পঁচিশেক হলো স্বাধীন হয়েছে সেটা বোধ হয় তুমি জানো কথাটা বলেই সাহেব রঞ্জন বাবুকে চমকে দিয়ে ট্রেনের শব্দ ছাপিয়ে হো হো করে অট্টহাস্য করে উঠলেন <laughs> की भारोत <laughs> 1947, <August> <laughs> कथाटा बोलते गंजन बाबू हासि पा स्वाधीनतारे নিজের দেশে বসে কাউকে তারিখ সমেত খবরটা দিতে হচ্ছে এটা একটা কমিক ব্যাপার বইকি। ম্যাড আমি সাহেব রঞ্জন বাবু আমার মনে হয় তোমার নেশাটা একটু বেশি হয়েছে তার ডান দিকে বেঞ্চির উপর থেকে একটা জিনিস তুলে নিলেন বাবু সব হয়ে দেখলেন সেটা একটা রিভলভার আর সেটা আমার হাত কাঁপছে কি তোমার দেখে আমার লক্ষ্য টিপলে দিয়ে বেরিয়ে যাবে আর খেউনেও অস্তিত্ব থাকবে না ভালো চাও তো বেরিয়ে পড়ে তো নিগা তার উপরে উন্মাদ AND THIS BED stage by 1932 …icided by wolf's ha Equipe, hecake.. ....have an old lady who has no longer agiving to help but serve এবার সত্যি প্রলাপ বকছেন সাহেব উনিশ হয়ে গেল রঞ্জনবাবু লক্ষ্য করলেন তার পা না সবে শুরু করলেন কি তাহলে মদ খেতে কিন্তু এত উল্টো বকছেন কেন উনি কি তাহলে উন্মাদ তিনি সিট ছেডে প্রায় তার অজান্তে তার হাত দুটো উপরের দিকে উঠে গেল কি কমপক্ষে ষাট মাইল বেগে চলেছে মেল ট্রেন তিনি কি চলন্ত অবস্থায় তাকে গাড়ি থেকে নামিয়ে দিতে চান সমর্থ হলেন বাবু শুনুন পোর্ট হের টাটা নগর গাড়ি থামলে আমি আমি আমি যাব অন্য কামরায় কথা দিচ্ছি চলন্ত গাড়ি থেকে নামিয়ে আমাকে বেরে ফেলে আপনার কি লাভ টাটা নগর বলে কোন স্টেশন থাকার কথা নয় এখানে প্রতিবাদ করাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না বলে বললেন ঠিক আছে আমারই ভুল তবে তবে এরপর এরপর অন্য যে কোন স্টেশনে গাড়ি থামুকের সঙ্গে যেন একটু নরম হয়ে বললেন নাকে জানাও লাশরে থাকবে লাইনের ধারে এটা বলে দিলাম সাহেব গিয়ে তাঁর জায়গায় বসে হাত থেকে রিভলভার নামিয়ে রাখলেন বেঞ্চের এক পাশে রঞ্জনবাবু বাবু যাত্রা প্রাণে মরেননি এটা ভেবে খানিকটা ভরসা নিজের জায়গায় গিয়ে বসলেন সাহেব যাই বলুন এর পরের স্টেশন যে টাটানগর সেটা রঞ্জনবাবু জানেন আসতে আরো এক ঘন্টা দেরি एई आछेन, तार जाननी, फर्स्ट क्लास जाएगा जाना शुदुम रेडियो मिट्टी 98.3 FM सहजात्री सहेबी रंजन के नाना भावमान लमन कि बंदूक देखिए चलन ट्रेन थे नेमे जा रंजन कथा दिल পরের স্টেশনে ট্রেন থামলে সে অবশ্যই নেমে যাবে তারপর ডাভনপোর্ট সাহেব আবার মদ্যপান শুরু করেছেন সাময়িকভাবে তাঁর সামনের বেঞ্চের যাত্রীর কথাটা তিনি যেন ভুলেই গেছেন রঞ্জনবাবু আত বোঝা চোখে চেয়ে রয়েছেন তাঁর দিকে এমন এক বিভীষিকাময় ঘটনার মধ্যে তাকে পড়তে হবে কে জানত পুলকেশ থাকলে এ জিনিস ঘটত কি না তা ঘটত না তবে এর চেয়েও সাংঘাতিক কিছু করতে পারত পুলকেশ রকচটা মানুষ তাছাড়া শারীরিক শক্তি রাখে যথেষ্ট তার দেশাত্মবোধ প্রবল কোন সাদা চামড়ার কাছ থেকে অপমান হজম করার লোক সে নয় হয়তো ধা করে একটা ঘুষি লাগিয়ে দিত কলেজে ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক গোড়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার গল্প সে এখনো করে ট্রেন চলেছে রাতের অন্ধকার ভেদ করে মিনিট দশেক পরে বাবু অনুভব করলেন যে এই বিপদের মধ্যেও গাড়ির দোলানিতে তার মাঝে মাঝে একটা তন্ত্রার ভাব আসছে এই অবস্থাতেই একটা নতুন চিন্তা তাকে হঠাৎ সম্পূর্ণ সজাগ করে দিল সাহেবের কোন মালপত্র নেই ব্যাপারটা অদ্ভুত নয় কি একটা সামান্য হাত বাক্স কি থাকবে না শুধু মদ সোডার বোতল গেলাস আর রিভলভার নিয়ে কি কেউ ট্রেনে ওঠে আর উনিশশো বত্রিশ সাল নেংটি পড়া নেতা টাটা নগর নেই বা মানে কি মানে কি তাহলে একটাই যে সাহেব আসলে জ্যান্ত সাহেব নন তিনি নামটা কি লাগছে হঠাৎ ধা করে বাবুর একটা কথা মনে পড়ে গেল বছর পাঁচে আগে ব্যারিস্টার বন্ধু নিখিল সেনের বাড়িতে আড্ডায় কথা হচ্ছিল বিষয়টা সাহেব প্রীতি এবং সাহেব বিদ্বেষ বলে বলেছিল ঠিক মনে নেই কিন্তু মেলেই নামটা মেজর বটি কাগজে বেরিয়েছিল খবরটা সালটা জানা নেই তবে থার্টি টু আশ্চর্য না সাহেবের হিসেবে একটু ভুল হয়েছিল সেই বাঙালি ছিলেন অসীম সাহস ও দৈহিক শক্তির অধিকারী অপমান হজম করতে না পেরে সাহেবকে মারেন এক বিরাশি শিক্ষা ওজনের ঘষি সাহেব উল্টে পড়েন এবং বেঞ্চির হাতলে মাথায় চোট লেগে তৎক্ষণাৎ মারা যান রঞ্জনবু অনুভব করলেন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু এই অবস্থাতেও সামনের লোকটার দিকে আর একবার না চেয়ে থাকতে পারলেন না তিনি মেজর ড্যাভেনপোট হাতে গেলাস নিয়ে বসে আছেন নাইট লাইটের আলো এমনিতেই উজ্জ্বল নয় আলোর শেরও অপরিষ্কার বাল্বের পাওয়ারও বেশি নয় তার উপর গাড়ির ঝাঁকুনি সব মিলিয়ে দেহটাকে অস্পষ্ট দেখাচ্ছে। হয়তো এই কামরাতেই সাহেবের মৃত্যু হয়েছিল উনিশশো সালে আর তখন থেকেই এই পুরনো আমলের ফার্স্ট ক্লাস কামরায় বাবু তিনি মদ নিয়ে মুশকুল হয়ে বসে আছেন চেয়ে থাকতে থাকতে বাবু অনুভব করলেন যে তার চোখের পাতা আবার ভারী হয়ে আসছে সামনে মানুষের ঘুম পেতে পারে এটা তিনি প্রথম আবিষ্কার করলেন অর্থাৎ চোখের পাতা বন্ধ হলে নেই আবার খুললেই আছেন একবার যেন সাহেব তার দিকে চাইলে পর যেন বহু দূর থেকে ভেসে আসা একটা কথা বার কয়েক এলো তাঁর কানে তারপর রঞ্জনবাবুর আর কিচ্ছু মনে নেই রঞ্জনবু যখন ঘুম ভাঙল তখন জানলার বাইরে ভোরের আলো সামনের বেঞ্চে কেউ নেই রাত্রের বিভীষিকার কথা ভেবে তিনি একবার শিউরে উঠলেন কিন্তু পরক্ষণে ফাড়া কেটে গেছে বুঝতে পেরে হাঁপ ছাড়লেন এ গল্প কাউকে বলা যাবে না প্রথমত কেউ বিশ্বাস করবে না দ্বিতীয়ত তিনি যে সাহেব ভূতের হাতে লাঞ্চনা ভোগ করেছেন এটা খুব জাহির করে বলার ঘটনা নয় কথাটা তাঁর আতে লেগেছিল বিশেষভাবে কারণ তার নিজের রং রীতিমতো ভরসা। অনেক রোদে পড়া সাহেবের চেয়ে বেশি ভরসা। এই রঙের জন্য লন্ডনে অনেকে তাকে ভারতীয় বলে বিশ্বাস করেনি আর তাঁকেই কিনা বলে ডাটি নিগ সংকল্প অনুযায়ী তার ট্রেনের অভিজ্ঞতাটা রঞ্জনবাবু কাউকেই বলেননি তবে তার মধ্যে উগ্র ভাবটা যে অনেকটা কমেছে সেটা তার কাছের লোকেরা অনেকেই লক্ষ্য করেছিল ঘটনার দশ বছর পরে একদিন সন্ধ্যায় তার নিজের বাড়িতে বন্ধু পুলকেশের সঙ্গে বসে কফি খেতে খেতে রঞ্জনবাবু ব্যাপারটা উল্লেখ না করে পারলেন না সেভেন্টিতে রায়পুর থেকে ফেরার সেই দিনটার কথা মনে পড়ে বিলক্ষণ তোমাকে বলি বলি করেও বলিনি এক সাহেব ভূতের পাল্লায় পড়ে কি নাজেহাল হয়েছিলাম না মেজা ড্যাভেনপটের ভূত রঞ্জন রঞ্জনবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল সে কি তুমি জানলে কি করে পুলকেশ বাবু তার ডান হাতটা বন্ধুর দিকে বাড়িয়ে দিলেন রঞ্জনবুর মাথা ঝিমঝিম করছে তুমি তুমি একদিন বলে ফেললে তো সমস্ত ব্যাপারটাই ব্যর্থ হতো मधातु ता <laughs> <laughs> <होगे> की पुल <laughs> के सरकार <laughs> तमाम এক রাতের জন্য ধার চাইতে খুশি হয়ে দিয়ে দিল তার বাপের সঙ্গে উইস্কি ছিল সেটাও চেয়ে নিলাম কেন নিচ্ছি সেটাও বলতে হলো कि मन कर रंजन बाबू बंधुर हाथ चेपेर बटे কিন্তু মুখে কিছু বলতে পারলেন না তার বিস্ময় ভাবটা কাটতে লাগবে আরো ১০ বছর শুনছিলেন ফার্স্ট ক্লাস কামরা রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড